অনুবাদ বিভিন্ন নৈপুণ্য প্রকাশ এবং আবাস্থ গন্ধার্ভ বিদ্যাধর চারণ অপসরা আদি উচ্চ লোক নিবাসী মনুষ্য চার সংগীতাচক সরলহরী এবং আসুর সৈন্যা তার শক্তি অসুরেরা শক্তি হরণ করেছে বিদ্যুৎ শক্তি কান্ধার ভগবান আমাদের ফেরত দিয়েছে এবং আরো প্রকাশমান তাৎপর্য ভগবানের সৌন্দর্য বোধ মায়ুর কোকিল এবং অন্যান্য রঙা বেরঙ্গে শিল্প নিপুণ সৃষ্টির মাধ্যমে প্রকাশিত হয় কৃদর আদি সানবের অত্যন্ত সুন্দরভাবে জ্ঞান করার সাগে স্কে দেবতা পর্যন্ত মোহিত করতে পারেন তাদের সঙ্গীতে ছন্দ ভগবানের সঙ্গীত তাহলে তিনি নির্বিশেষ করে। তার সঙ্গীত রুচি শিল্প নৈপুণ্য এবং বুদ্ধিমত্তা যা সারা অবস্থা অবস্থাতে অচ্ছুতটা পরম পুরুষে বিভিন্ন লক্ষণ মনুসংহিতা হচ্ছে মানব সমাজে আইন আইনশাস্ত্র এবং সামাজিক জ্ঞান সমন্বিত এই মহান গ্রন্থটি অনুসরণ করার নির্দেশ প্রতিটি মানুষকে দেওয়া হচ্ছে সমাজ হচ্ছে ভগবানের অবস্থ অর্থাৎ মানুষের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের জানা এবং ভগবানের সঙ্গে জন্ম পাওয়া ফলে বদ্ধজী তার শাস্ত ভগব চেতনা পুন উদ্ধারের সুযোগ পায় এবং তার ফলে তার জীবন সার্থক হয় ফ্লাদ মহারাজ হচ্ছেন অসুর খুলই ভগবানের আদর্শ কোন প্রতি বিশেষ কর্তব্য রয়েছে সেই বিশেষ কর্তব্য যকন যখন বাহৎ হয় তখনই জীব জীবদের মধ্যেই বৈষম্য সংঘর্ষের সৃষ্টি হয় কিন্তু ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক যখন পুনঃ প্রতিষ্ঠিত হয় তখন সমস্ত জীবের মধ্যেই এমন কি হিংস্র ফসল এবং মানব সমাজের মধ্যেও পূর্ণ ঐক্য গড়ে উঠে মধ্যপ্রদেশে জঙ্গলে এখন ঝাড়খণ্ড নতুন রাষ্ট্র মধ্যপ্রদেশের জঙ্গলে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবদের মধ্যে সেই ঐক্য প্রদর্শন করেছিলেন যেখানে বাঘ হাতি এবং জন্তুরা ও পরমেশ্বরে মহিমা কীর্তনে পূর্ণরূপে সহযোগিতা করেছিল সারা পৃথিবী জুড়ে শান্তি এবং মৈতে প্রথিষ্ট কী হচ্ছে প্রকৃষ্ট পথ ওম জ্ঞান জ্ঞানঞ্জনশুন্ন ধসম শ্রীগুবে নম শ্রীচন্দ্রমোভীষ্ট স্থপত জেন ভূতলে স্বয়ং রূপটা মহ্যম দাদি সপদান বন্দেহম শ্রীগু শ্রী পদকমল শ্রীগুরুন্নবৈব্রীরূপ সহগন রঘুনাথন্দম সজীব সাধ্বৈত সাবধূতনসহিত চৈতন্যদেব শ্রীরাধাৃষ্ণ পাগল ললিতা শ্রীবিশিচ হে কৃষ্ণ করুণা সিধো দীনবন্ধো জগদ্ভে কোপেশ গোপি কথ মো সপ্তৌরঙ্গি রাধে বৃন্দাবি বৃষভা শ্রুতে দে হরে প্র পঞ্চাভত্রুভ্য কৃপা সিধুভে পতি পাবনেভ্যো বৈষ্বেমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তানন্দ পেতরাধর শ্রীবা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে হরে হরে রাম হরি রাম রাম রাম হরে হরে এই শ্লোকে গন্ধাবেহ সঙ্গীত বিদ্য উদাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের গরিয় বৈশব সিদ্ধান্তে কারণ গীতে দ্বারা বিশেষ করে এই কলি যুগে গীতে দ্বারা কীর্তনের দ্বারা ভগবান সন্তুষ্ট হন এবং ভগবান স্বয়ং এই নদিয়ায় এই মায়াপড়ে আবার চীর্ণ হইলেন এই কীর্তন প্রচার করজন সেই মহাপ্রভু হচ্ছেন শ্রী শ্রী রাধা মাধব শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণন হয়ম্ন এবং এই মায়াপ শ্রীমাতি রাধারানের পৃষ্ঠতমা সেবিকা শিল ভক্তি শ্রীরাঞ্চল শরীর ঠাকুর এখানে আসেন এবং এখানে শ্রী গন্ধার্বিকা গিরিধারী সেবা স্থাপন করেন শিলভক্তি শ্রীসাদ এই নামে গন্ধার্বিকা বিশেষ করে এই নামে শ্রীমাতি রাধিকা কে সম্বোধন করেন গন্ধার্বিকা মানে সকল গান ধারা বিদ্যা স্রোত এবং আধিষ্ঠাত্রী এই ঠাক পর্যায় শিল প্রভাদ লেখছেন যে ভগবানের শেউা নৈপুণ্যা আছে সঙ্গীত বোধ আছে এই গুণ আছে তো কি করে সম্ভব হয় যে ভগবান এখনো রূপ নয় সেইটা সম্ভব ভগবানের রূপ গুণ সবকিছু আছে ইনি হচ্ছেন পরম পুরুষ পরম ব্যক্তি এবং আমরা যেমন এই ভৌতিক সংসারে সঙ্গীত শুনে ভালো লাগে ভালো শিল্প দেখে ভালো লাগে এই সমস্যা শিল্পী কলা মানব সমাজে প্রকাশিত হয় এবং এই ভৌতিক সংসার হচ্ছে বৈকুণ্ঠ জগৎ এবং গোলকের গোলক জগতে বিকৃত প্রতিবিম্ব তো আমরা যেমন ওই সমষ্ট শিল্পীকলা পছন্দ করে তো সেই বাদে ভগবান সয়াম অনে অমোঘ ধে তার শুদ্ধ অতি শুদ্ধ ধামে এই সব সম্ভোগ করে আমরা এই জগতে ওই সমস্ত জিনিস সম্ভব করতে চেষ্টা করে এবং উচ্চ লোকের স্বর্গে গন্ধার্বজন উচ্চত দেবতাদের আনন্দ দেওয়ার জন্য তারা গায় কিন্তু প্রকৃত পক্ষে গান আর শুদ্ধ অতি শুদ্ধ ধামে এইসব সম্ভব করে আমরা এই জগতেই ওই সমস্ত জিনিস সম্ভব করতে উচ্চ লোকের স্বর্গে গন্ধার্বজন উচ্চত দেবতাদের আনন্দ কিন্তু প্রকৃত পক্ষে সমস্ত গান আমাদের জন্য ন দেবতার জন্য ন দেব দেব দেবা দেব ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টবিধানের জন্য হাওয়ার উচিত এবং যেহেতু আমরা নিজে আমাদের কলুষিত অহংকার যুক্ত ইন্দ্রিয় দ্বার এই সমষ্ট, সংগীত কলা শিল্পী ইত্যাদি সম্ভব করতে চাই জন্য আমরা এই জড় ধামে চৌরাশি লক্ষ জন এতে নানা প্রকার চেষ্টা করতে কিন্তু সেটা সম্ভব নয় কারণ আমরা ভগবানের অংশ এবং আমাদের নিজে ভোগের জন্য হাওড় উচিত নয় যা সম্ভব নয় শক অপ্রচেষ্ট ভগবানে আনন্দের জন্য হাওয়ার উচিত তো গন্ধার্বজন এই পৃথিবীতে সংগীত করে এবং তার থেকে মানে ওই সাধারণ শুনে সাধারণ লোক আনন্দ পায় এবং সাধারণ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ পায় কৃষ্ণ হচ্ছেন অসাধারণ অলৌকিক কৃষ্ণ ভগবান এই জড়ো ধামের কোন জিনিস নন এই জড় জগৎ হচ্ছে ভগবানের প্রসূত বস্তু তো মূর্খজন অজ্ঞানী মনে করে যে ভগবান শ্রীকৃষ্ণা আমাদের মধ্যে উপস্থিত হন সেই জন্য সেই তো প্রমাণ যে এনি হচ্ছেন এক সাধারণ মানুষ দেবকি পুত্র দেবকী পুত্র তার কি অর্থ দেবকি হচ্ছে এক সাধারণ মহিলা এবং তার গর্ব থেকে কৃষ্ণের জন্ম হল তো সেই তো প্রমাণ যে কৃষ্ণ হচ্ছে এক সাধারণ ব্যক্তি কিন্তু অবজানন জীমা মানুসিং তনম আশ্রিতম ভরম ভাবমজানন্ত মমভূত মহেশ্বরম মূর্খ লোকে শ্রীকৃষ্ণ বলছেন গীতায় যে মূর্খ লোকেরা মনে করে যে আমি এই সৃষ্টিয়ে এক সৃষ্টি বস্তু তারা জানে না যে সমস্ত সৃষ্টি আমার সৃষ্টি সব কিছু যা সৃষ্ট আছে আমার সৃষ্টি মা সৌদা ও বিভ্রান্ত হলো যখন ভগবান কৃষ্ণের তাই মাদেশ্বর কখনো মনে করেন না যে এই শিশু হচ্ছেন ভগবান মনে করে আমার শিশু কৃষ্ণ তো খুব দুষ্ট আছে এবং বলাম এবং সব ওই ব্রজ বালক বলে যে কৃষ্ণ মাতি খায় কৃষ্ণ মাতি খাচ্ছে তো কৃষ্ণ আসি কাকি মাতি তো খায়নি তারা এই সব বলেই কিন্তু সে ঠিক নয় তো মুখ খুলেও আমি দেখব মুখেই মাটি আছে তারপর শ্রীকৃষ্ণ মুখ খুলে মাঝে সৌদিকে সমস্ত ব্রহ্মাণ্ডে মাটি দেখাচ্ছে মাটি নয় ভূমির আপনায়ঙ্গতের মধ্যে আছে মাঝে সৌদে কে দেখাচ্ছে তো আমরা মনে করি যে শ্রীকৃষ্ণ জগতের মধ্যে আছে কিন্তু প্রকৃত পকে কৃষ্ণের ভিতরেই জগত আছে এবং কৃষ্ণ জগতের ভিতরেও আছে এবং আমরা সাধারণ বুধির দ্বারা এই সমস্ত বুঝতে পারে না কিন্তু গ্রহণ করতে হবে যে শ্রীকৃষ্ণ সব কিছু করতে পারেন যা আমাদের জন্য সম্ভব নয় এবং শ্রীকৃষ্ণ সেই রকম সামর্থ্য না হতো তো তিনি ভগবান হতেন না এবং ভগবান যদি সব অসম্ভব কার্য করতে পারতেনা তো ভগবান হতেনা তো কোন ভগবান হতো না আমরা যদি মনে করি যে ভগবান মহান আছে তো আমি ও মহান আমি এই ফুট লম্ব সেই দুই ফুট লম্ব। সেই ভগবান তো সেই রকম মাফ করা হচ্ছে মায়া পেয়েতে আনে এটি মায়া সেটা মায়া সবকিছু আমরা কৃষ্ণকে মাফ করা সম্ভব নয় তো এই ব্যাপার আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা অচিন্ত রাজ্যে প্রবেশ করতে পারি অচিন্ত কল এই ভাবনা থেজিয়াতকৃত অচিন্ত লক্ষণ এই অচিন্ত শব্দ খুবই গুরুত্বপূর্ণ অচিন্ত মানে কি যা আমাদের চিন্তা দ্বারা সম্ভব নয় যে আমাদের কল্পনা আতীত আছে সেটা অচিন্ত তো মহাভারতে এই বাক্য আছে যে অচিন্ত বস্তু অচিন্ত বিষয় আছে সেটি শুধু গ্রহণ করতে হবে এবং সেই অচিন্ত কিভাবে অচিন্ত সেই প্রশ্ন আমরা অচিন্ত বস্তু বুঝতে পারি না অচিন্ত মনে অচিন্ত তো অচিন্ত এই শব্দ পরে ভাষা দেওয়া সম্ভব নয় কারণ সেটা অচিন্ত মনে কৃষ্ণের জন্য সবকিছু সম্ভব হয় সেটা গ্রহণ সেটা যদি আমরা যদি গ্রহণ করি তাহলে সেই অচ্ছিন্ত বস্তু আমাদের চেতনার মধ্যে প্রকাশিত হবে তা কৃপা অর্থাৎ শ্রীকৃষ্ণ নাম আদি নবাবে গ্রাহ্য ইন্দ্রিয়ায় শিবোন্মুখে হিজি বাদ স্বয়মে স্ফুরতি শ্রীকৃষ্ণকে আমরা ধরতে পারি না আমি কৃষ্ণকে ধরি ফ্যাটিতে রেখে দিলাম সেটা সম্ভব নয় শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রভু অসীম অসংখ্য শক্তি প্রভু এবং আমরা অনু ইনি হচ্ছেন বিভু মহান আমরা অনু খুবই ছোট তো সেইটা গ্রহণ করতে হবে শ্রীকৃষ্ণ সব কিছু করতে পারেন এবং ওইরকম শ্রদ্ধা সহকারে আমরা যদি ভক্তি ভক্তিপূর্বক নাম কীর্তন শ্রবণ কীর্তন ইত্যাদি করি তাহলে শ্রীকৃষ্ণের তা কৃপায় আমাদের হৃদয়ের মধ্যে নিজেকে প্রকাশ করবে তো কৃষ্ণ হচ্ছেন অসীম এবং আমরা অতি সীমিত তো এনি অসীম এবং আমরা সীমিত তো আমরা আমাদের সীমিত বুদ্ধি দ্বারা আমরা কিভাবে অসীম বস্তু শ্রীকৃষ্ণকেই বুঝতে পারি সেটা সম্ভব নয় কিন্তু কৃষ্ণের জন্য সব সম্ভব আছে সেই জন্য ইনি অসীম হলেও আমাদের সীমিত বুদ্ধিতে প্রকাশিত হতে পারে তা কৃপায় আমাদের বুদ্ধি খুব কম খুব সীমিত হলেও তার ক্ষমতা হত্যা পারে যদি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কৃপা দেন তো শ্রীকৃষ্ণা আমাকে তা কৃপা কিভাবে দেন যাতে আমরা তাকেই বুঝতে পারি বিশেষ করে এই শ্রীমদ ভাগবতের দর এই শ্রীমদ ভাগবত হচ্ছে ভগবানের অপরূপ সহিত এই শ্রীমৎ ভাগবত হচ্ছে কৃষ্ণ সেই শ্রদ্ধা যদি থাকে তাহলে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রতি পৃষ্ঠায় প্রতি শ্লোকে প্রতি পদে প্রতি অক্ষরে শ্রীকৃষ্ণ আমাকে তা কৃপা কীভাবে দেন যাতে আমরা তাকে বুঝতে পারি বিশেষ করে এই শ্রীমদ ভাগবতের দর এই শ্রীমদ ভাগবত হচ্ছে ভগবানের অপরূপ সহিত্য প্রকাশ এই শ্রীমদ ভাগবত হচ্ছেই কৃষ্ণ সেই শ্রদ্ধা যদি থাকে তাহলে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রতি কৃষ্ণায় প্রতি শ্লোকে প্রতি পদে প্রতি অক্ষরে ভগবানকে অনুভব করতে পারে কিন্তু আমরা যদি মনে করি এই শ্রীমৎ ভাগবত হচ্ছে কিছু কাগজ এবং এই ভাগবানের খবর চেয়ে ভালো হতো যে কিছু ক্রিকেট খবর ছাপিত হলো আমরা যদি সেইভাবে মনে করি যে শ্রীমৎ ভাগবত ফলে তাকে কী লাভ হবে খেলা চলছে আমরা কি ফল হচ্ছে আমরা খাবো খাবো যে পড়ব তালে মায়াপ বাস করা থেকে কোনো লাভ হবে না আমরা এখানে আছি কি জন্য শ্রীমৎ ভাগবত শোনার জন্য এবং শ্রীমৎ ভাগবতের আদেশ নাম কীর্তন ও কৃষ্ণ সেবা করতে। এই সমস্ত কৃষ্ণ সেবা সাধন করার জন্য আমরা এসেছি শ্রীমথ ভাগবত থেকে আমরা অতি নিবিড় বৈষ্ণব সিদ্ধান্ত বুঝতে পারি শুধু শ্রীমথ ভাগবত পড়া থেকে নয় সেই শ্রীমদ ভাগবত পড়া মহাতে সেবা সঙ্গেই হতে হবে শ্রীনাথ ভাগবত শুনতে হবে মহাতের থেকে এবং মহাতে সেবা করতে হবে শৃঙ্ নষ্ট প্রয়েশু অভদ্রেশু নিত্য ভাগবত সেব ভাগবত সীতা শ্লোক ভক্তি ভগতি নৈষ্ঠিক হতে হবে কি সম্ভব হয় নষ্ট প্রয়ইসু অভদ্রেশু মনে মধ্যে অভদ্র থাকে অভদ্র মনে অনর্থ কাম ক্রোধ লোভ ইত্যাদি এইসব কাম ক্রোধ লোভ ইত্যাদির ঈশ্বর আমি কৃষ্ণের থেকে ভিন্ন আমি কৃষ্ণের থেকে বড় এই সমস্ত সমস্ত মূল কিন্তু শ্রীমৎ ভগবত বা বা শ্রবণ করলে আমরা আস্তে আস্তে বুঝতে পারি না ভালো হয় আমরা যদি শুরু থেকে বুঝতে পারি যে আমি প্রভু নয় আমি প্রভুর দাস এবং তার দাসে দাস প্রভু হচ্ছেন কৃষ্ণ তিনি নিরাকানী হচ্ছেন রাধানা রাধা কৃষ্ণ হচ্ছেন পরম সত্য তো এই সমস্ত কথা শুনলে এবং যুক্ত হয়ে হৃদয়ের মধ্যে গ্রহণ করলে অভদ্র হঠানো হয় নষ্ট কি করে নিত্যম ভাগবত শৈবাই নিত্য ভাগবত শৈব করতে হবে নিত্য মানে প্রতিদিন না সদাইব ভগবত শৈব করতে হবে তো দুই প্রকার ভাগবত আছে বড় ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্তি রস দুই প্রকার ভাগবত আছে এই হচ্ছে ভাগবত মানে যার ভগবানের ঘনিষ্ঠ সম্বন্ধে আছে সকল বষ্ট সম্বন্ধ আছে ভগবানের সাথে কিন্তু এই ভাগবত শাস্ত্র হচ্ছে ভগবানের সাহিত্য সাহিত্য রূপে অবতা তো এই ভাগবত হচ্ছে ভগবান গ্রন্থরূপে সেই জন্য ভাগবত বলে আরেকটা প্রকার ভাগবত আছে ভগবানের ভক্ত ভক্তিভাষা ভাত্র তো এই দুই প্রকা ভাগবতের সেবা দ্বারা ভগবান সন্তুষ্ট হন এই হচ্ছে ভগবতী দেবী তার পতি মহাদেব শঙ্কর থেকে জিজ্ঞাসা কি আমি জগতের মধ্যে অনেক রকম উপাসনা দেখি আপনার উপাসনা হয় শিব উপাসনা আমারও উপাসনা হয় দেবী উপাসনা এবং আমাদের পুত্রের গণেশ এবং স্কন্দ আমাদের পুত্রের উপাসনা সেটাও হয় এবং ইন্দ্রের উপাসনা হয় ব্রহ্মার উপাসনা হয় গঙ্গা দেবীর উপাসনা হয় বিষ্ণু উপাসনা হয় কোন উপাসনা শ্রেষ্ঠ তো ভগবান মহাদেব স্পষ্ট উত্তর দিলেন যে আরাধনানম সার্বেষ্ট বিষ্ণুর আরাধনা ভরম শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর উপাসনা কারণ বিষ্ণু হচ্ছেন সকল দেবতা স্রোত ইনি হচ্ছেন সনাতন পূর্ণ বস্তু ইনি হচ্ছেন পরম শব্দ কিন্তু সেই উপাসনা শ্রেষ্ঠ হলেও শ্রেষ্ঠতম উপাসনা এই থিঙ্ি শব্দ আছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ মনে যার সঙ্গে কোনো তুলনা নেই সার্বোপরি কিন্তু তার থেকে আরো বড় আছে এবং তার থেকে আরো বড় আছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতর শ্রেষ্ঠতম উপাসনা হচ্ছে থদীয় সেবা থদীয় মনে যা বিষ্ণু ভগবানের সম্বন্ধে আছে তা প্রিয় বস্তু তো ভগবানের সবচেয়ে প্রিয় হচ্ছে তাহলে ভক্তরা শ্রীকৃষ্ণ ভগবতে বলেছেন যে সাধু নম হৃদয়ৃদ হামান কি আমার হৃদয়ে কি আছে ভগবানের হৃদয় আমরা অনেকবার শুনেছি ভক্তি হচ্ছে উপায় ভগবানকে প্রাপ্ত করার জন্য তো ভক্তি কি ভক্তি হচ্ছে প্রেম অর্পণ সেটা হৃদয়া ব্যাপার শুধু মাত্র পূজা ব্যাপার নয় সেটা ভগবানের হৃদয়ে প্রেম দিয়ে সংস্পর্শ কর তো ভগবানের হৃদয়ে মধ্যে কি আছে আমরা কিভাবে ভগবানকে তোষণ করতে পারি তো ভগবান স্বয়ং কহিলেন যে সাধু নম হৃদয় আমা হৃদয়ে হচ্ছে সাধুজন মানে আমাদের ভক্তজন এবং আমি কি আমি কে আমি সাধুদের হৃদয় আমি আমার ভক্তদের হৃদয়ে অবস্থান করে এবং আমার হৃদয়ের মধ্যে আমার ভক্তগণ আছে কেন কেন না আমার ভক্তজন আমার চারা আর কিছুই জানে না এবং আমি আমার ভক্তদের থেকে আর কিছুই জানে তো এই জন্য ভগবানের সেবা করার থেকে ভগবানের ভক্তরা সেবা করা উত্তম তো কিভাবে আমরা ভক্তদের সেবা করতে পারি কিভাবে আমরা তাদের আনন্দ বর্জন করতে পারি কারণ ভগবানের ভক্তরা তাদের স্বাভাবিক আনন্দ রয়েছে কারণ তারা সব সময় ভগবানের চিন্তন করেন ভগবানের নাম কীর্তন করেন ভগবানের স্মরণ করেন তো তারা আনন্দ দিয়ে পরমানন্দ প্রেমানন্দ কৃষ্ণান কৃষ্ণ প্রেমানন্দ দিয়ে সম্পূর্ণ আছে কিভাবে তার সেবা করতে পারি তারা তাদের আনন্দ বর্ধিত হয় যদি অনে কৃষ্ণ ভজন করে তো আমরা ভক্তদের সেবা করতে পারি তাদের নির্দেশ অনুযায়ী কৃষ্ণ সেবা করে এবং সেই কৃষ্ণ সেবা আরম্ভ হয় সেইরকম মহাভাগবের শ্রীমুখ থেকে এই শ্রীমাদার মাধ্যমে তো শ্রীমৎ ভাগবত থেকে আমরা শ্রবণ পারি যে কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং সেইটা কারো নিজের নিজের দাবি নয় সেটা সমস্ত শাস্ত্রের চরম সিদ্ধান্ত যেমন এই শ্রীমদ্ ভাগবতের এই শ্রীমদ ভাগবত হচ্ছে চরম শাস্ত্র নিগমকল্প তো বা গলিতম ফল এই বেদকল্প বৃক্ষে ফক্কা সুমধুর ফল আছে এই শ্রীমদ্ ভাগবত এই শ্রীমৎ বলা হয়েছে ভগবান কৃষ্ণের গুণ গান করেছেন দেবতা দেব দেবতা দেবতা দেয় অতীত ইনি হচ্ছেন স্বয়ং ভগবান তো এই সমস্ত সিদ্ধান্ত আমরা শ্রীমদ ভাগবত থেকে শ্রবণ করি এবং শ্রীমদ ভাগবত শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে শুনতে হবে সুরূপ দামদাগর স্বামী মহাপ্রভুর মুখ্য অনুচা এক বিভ্রান্ত বেঙ্গলি কবিকে বলেছেন যাও ভগবতে পড়ো ভগবতের স্থানে তো সেই কবি এক তার মনে তার মনে এক সুন্দর নাটক রচনা করেন মহাপ্রভু শ্রীকৃষ্ণের চৈতন্য বর্ণনে কিন্তু সুর দামোদর স্বামী লক্ষ্য করেছেন যে এই কবির মধ্যে তো বাঁকা নৈপুণ্যতা হলেও অনেক ভুল ত্রুটি হচ্ছে কারণ এই ব্যক্তি এই কবি সিদ্ধান্ত অবিত তো সিদ্ধান্ত জানে না তো সেজন্য ওই সুপ দামদরগর স্বামী ওই কবিকে তিরস্কার করে তাকে তার মঙ্গলের জন্য আদেশ দিয়েছেন তো যাও ভাগবতে পড়ো ভগবতের স্থানে তুমি ভগবত পড়ছ কিন্তু নিজের মনগর কল্পনা জল্পনা দাঁড়া ভগবত কথা বৌদ্ধ এই ভাগবত কথা সেই বন মুখ ভক্তদের শ্রীমুখ থেকেই শুনলে আমরা এই শ্রীমৎ ভাগবতে নিভিয়ে সিদ্ধান্ত বুঝতে পারি অন্যটা সম্ভব নয় তো শ্রীমৎ ভাগবত ভক্তদের থেকে শুনতে হবে ভক্তদের থেকেই শুনলে এই সমস্ত গুহিয়া মারমা যেই সাধারণ পণ্ডিতে অবোধ আমরা বুঝতে পারি পান্ডিত দ্বারা ভাগবত বুঝো সম্ভব নয় পান্ডিত হচ্ছেন ব্যাসদে এবং এই শ্রীমৎ ভাগবত হচ্ছে তা প্রধান প্রধান তো অবশ্যই শ্রীমৎ ভাগবত হচ্ছে পাণ্ডিত চরমস্থ এই হচ্ছে সমস্ত বেদে ক্ষণে এবং সমস্ত বেদেয়া উম সিদ্ধান্তরূপী গ্রন্থ কিন্তু সাধারণ পাণ্ডিত্যের দ্বারা ভাগবত বুঝে যাবে কৃপা দাও এবং সেই কৃপা আমরা লাভ করতে পারি আমরা যদি হচ্ছে পান্ডিত চরম স্থ এই হচ্ছে সমস্ত বেদে ক্ষণে এবং সমস্ত বেদে উম রূপী গ্রন্থ কিন্তু সাধারণ পাণ্ডিত্যের দ্বারা ভগবত বুঝে যাবেন কৃপাদান এবং সেই কৃপা আমরা লাভ করতে পারি আমরা যদি শ্রদ্ধাযুক্ত হয়ে এবং শরণাগত হয়ে নম্র ভাবে বিনম্রভাবে জ্ঞানে প্রয়াস বলতে পারছি নমন্ত্র এবং ভগবানের শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে এই সমস্যা গুহিয়া অর্থ শ্রবণ করি এবং শ্রবণ করা মানে সচেতন হতে হবে অন্নমনস্ক হলে আমি ঠিকমতো বুঝতে পারি না সাধারণ বিষয়েও আমি যদি অন্নমনস্ক হই তো ঠিক কিছুই বুঝতে পারব না তো সেজন্য শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকেই বলেন মায়া আসক্ত মানে অভ্যর্থ তো প্রথমে মন শ্রীকৃষ্ণে চরণে রাখতে হবে তো ভচনে আরম্ভ হচ্ছে শ্রীমৎ ভাগবত শ্রবণ কর এবং এই শ্রীমৎ ভাগবতের অনেক গুহিয়া অর্থ আছে যেই ঠিক মতো ওই অক্ষরে স্পষ্টবান মনে সাধারণ রুবিতে স্পষ্ট হয় না মনে যা লেখা আছে সেটা সাধারণ বুদ্ধি দ্বারা আমরা ঠিক বুঝতে পারি না সেই আমি ওই এই প্রবচনে অম্বাই বলেছি যে এই শ্লোকে গন্ধ হবে উল্লেখ আছে তো সেই গন্ধার্ব শব্দ শুনে গৌর বৈষ্ণবে গন্ধার্বিকা মনে রাধা শরণ হয় কিন্তু সেই রাধা নাম এই শ্রীমৎ ভাগ স্পষ্ট উল্লেখ করা হচ্ছে না লেখা আছে উম সেটা কি ভগবান হরিশ্বর সেই শ্লোক থেকে হম অনায়ারাধিত নৌনম ভগবান হরি ঈশ্বর অনেক ইঙ্গিত আছে কিন্তু স্পষ্টভাবে হচ্ছে না তো যাতে আমরা সুস্পষ্ট সুস্পষ্টভাবে এই ভগবত বুঝতে পারে তো সেই জন্য বাবার শ্রবণ করতে হবে এবং বাবা প্রার্থনা করতে হবে যে এই শ্রীমাদ যেই যে ভগবানের থেকে অভিন্ন সেইটা আমাদের হৃদয়ে প্রকাশিত হবে আমরা যদি শ্রীবঙ্গ সম্ভব হবে অন্যতা নহে তো অনেক কিছু বলতে চাইছিলাম তো শুরুতেই রাধা সম্বন্ধে বলেছে এবং তার সম্বন্ধে অনেক কিছু বলে দরকার ছিল কিন্তু প্রসঙ্গে আমি অন্য কথা বললাম এবং এই সময় হয়ে গেছে হরে প্রশ্ন আছে ভগবতে লক্ষণ কি ভক্ত ভাগবতে কি লক্ষণ ভগবতে আমি উত্তরে বলতে চাইলাম যে ভগবতে লখন হচ্ছেন নিত্যানন্দ প্রভু লখন নিত্যানন্দ প্রভু রূপে এই কলি যুগে কিন্তু আপনার প্রশ্ন আলাদা শুধু ভক্তদের লখন আছে যে তারা সবসময় ভগবত কথা বলে সেটা এক মুখ্য লক্ষণ এবং সিদ্ধান্ত বিরোধ বলে না তার মুখে সব সময় অনুকূল অনুকুল কথা মিশ্রিত হয় সেটা মুখ্য লক্ষণ যে একই প্রশ্না পাশ্চাত্য দেশে খুবই প্রসিদ্ধ গায়ক প্রভুপাত বলেন যে তার পূর্ব জন্মায় সেই গন্ধার্ব ছিলন জনলেন প্রভুপাদের কাছ থেকে জিজ্ঞেস করেন যে আমরা কিভাবে বুঝতে পারি সুদ ভক্তকে তার লক্ষণ কি এবং প্রভুপাত বলেন যে মুখ্য লক্ষণ হচ্ছে যে সদাইবা হারির কথা ছাড়া অন্য কিছু বলে না সেটা মুখ্য লক্ষণ আরো অনেক লক্ষণ আছে চৈতন্য মহাপ্রভু ছাব্বিশ লক্ষণ বর্ণনা করেছেন এবং আসলে অসংখ্য গুণ আছে কিন্তু মুখ্য আছে যে তিনি সদাইভা হাড়ের সম্বন্ধ কথা বলেন এবং হারি সেবা করেন আর তার জীবনে আর কোন উদ্দেশ্য নেয় কৃষ্ণার্থে আকিল চেষ্টিত সে তো মুখ্য লক্ষ্যে এই ঘন্টা বলা দরকার আছে কিন্তু আজকে সময় নয় হরে কৃষ্ণ শ্রীমৎ ভাগবত শিলভুবদ কী জয় শ্রি শি রাধা মাধব অষ্ট শখি গনী জয় শ্রীফলাদ্র সিংহ কি জয় শ্রী পঞ্চ তত্তী জয়